আনাস ইবনু মালিক রদেলাহ তাল্লু হতে বর্ণিত আমি নবী সাল্লাহ আলাই সাল্লামের চেয়ে সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সালাত আর কোনো ইমামের পেছনে আদায় করিনি আর তা এজন্য যে তিনি শিশুর কান্না শুনতে পেতেন এবং তার মায়ের ফিতনায় পড়ার আশঙ্কায় সংক্ষেপ করতেন